আমর ইবনু মাইমুন রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন উমর ইবনুল খতাব রাদিয়াল্লাহ তাল্হ্ন বলেন মুশ্রিকগঞ্জ সাবির পাহাড়ের উপর সূর্যের কিরণ না পড়া পর্যন্ত মুজদালাফা হতে রওনা হতো না নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম সূর্য ওঠার আগে রওনা হয়ে তাদের প্রথার খেলাফ করেন